ফত من রহমাল صاحب সাহেব أحب صاحب بدعة الله আহব ও আখর নলাস কলবসাহামাবফি তরী ফি তারি সমিত্রণ্ডো আল্লাহ রবমিনসুল্লিস রসলাতাম কোরআর আজ शनिवार दोसरा सबान चौदौ तेताल जिड मोताब पाँच मार्च दो हज़ार बस हम धारावा सप्ताहिक आलोचना चले आस दीर्घ समय शुरू कर पूर्व मजखने करार जखन प्रचंड प्रकोप छुप्रभाव छो त নিরুপায় হয়ে আমাদের দর্শ বন্ধ করতে হয়েছিল কিছু দিনের জন্য আমরা বন্ধ রেখেছিলাম তারপর আলহামদুলিল্লাহ আমরা অল্প স্বল্প লোক নিয়ে হলেও আমরা শুরু করেছি যখন যেমন অনুমতি পেয়েছি এইভাবে এই কিতাব সার্ভসন্নার দর্শ আমরা আজকে শেষ করতে যাচ্ছি পর্ব নম্বর পঞ্চাশ এর আগে অনুপঞ্চাশটি बुल कर दिन सकल भाईरा आज नियमित आलोचना शुरार আজকের বিশেষ করে আলোচনা অথবা অন্যান্য যেই সব আলোচনা রয়েছে অথবা আজকে এসেছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন উত্তম বদলা দান করেন এবং আমাদের নেক আমলগুলি কবুল করেন এবং আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক বারাকা দান করেন এমাম আল হাসান আরবাহরি রাহমা আল্লাহ তালার কিতাব সার হুসন্ডা ছোট্ট একটি কিতাব যাতে এই শেষ পর্বে যে বিষয়গুলি আলোচনা করেছেন তা হচ্ছে বেদাত এবং বেদাতি সম্পর্কে বিশেষ করে বেদাতিদের সাথে চলাফেরা ওঠা বসা খাতির রাখা আন্তরিকতা মহাব্বত রাখা তাদেরকে ভালোবাসা এবং তাদের घन जावा त का डा करा तदर्शन करा सब क्षेत्र बस किचू से हिंदर वक्तव्य विशेषकर इमाम जाहिद अल्लाहर वाली फदायलि मैने अयद रह तला बड़ मशहूर विशेषकर सूफी का मशहूर सबजेक्ट সুফিরা যেহেতু বেদাতি সেজন্য তাদের কাছে বেদাতের বিরুদ্ধে যে তিনি এত সোচ্চার ছিলেন তিনি মশুর না এগুলো তারা গোপনই রাখে এসব কথা তারা চর্চাও করে না না এবং আমলও করে না সংশোধনও করে না কিন্তু এমাম ফজাইল আয়াদ রাহমা উল্লাহ তার জোহদ তাকুয়া পরহেজগারি আর আল্লাহ রবুল্লা আলমিনের দিকে অত্যন্ত অভিমুখী ছিলেন আর আখেরাত মুখী ছিলেন পরকাল মুখী ছিলেন আর দুনিয়া বিমুখ জাহেদ আর সুফিরা এই বিষয়টা চর্চা বেশি করে মানুষকে দুনিয়া বিমুখতা শিখায় সুফিদের মধ্যে বিশেষ করে যাদের মধ্যে শির্বেদার থাকলেও তাকুয়ার আলোচনা আছে তারা করে থাকে জহুদের আলোচনা করে থাকে দুনিয়া থেকে মানুষের সম্পর্ককে কমিয়ে নিয়ে আসার শিক্ষা দিয়ে থাকে এই সুফিদের যে প্রথম সারির যারা ছিল তারা অনেক ভালো ছিল কিন্তু ধীরে ধীরে ধীরে এদের মধ্যে বেদাত ঢুকে আর বেদাতের পরে আবার সিরি কুফরি হলুল ওয়াহদাতুল ওজুদের বড়ো বড়ো কুফরি আঁকিদা তাদের মধ্যে ঢুকে পড়ে যার ফলে তারা গুমরাহে অনেক দূরে চলে যায় দিন ইসলাম থেকে এ হচ্ছে সুফি যারা আর সুফিরা বুঝছেন সুফিরা মানে যারা পের মরি দিতে বিশ্বাসী সহজ ভাষায় কারণ অনেকে সুফিদের টার্মটা বুঝে না এজন্য বুঝে না যে আমাদের দেশে এমনকি একসময় আমরা যখন ছাত্র জীবনে লেখাপড়া করেছি তখন আহলাদিস সুফি শব্দটিকে খারাপ মনে করতো না কোনো ব্যক্তি যদি কোন ওস্তাদ বা কোন ছাত্র খুব বেশি পরেশগার হইতো তো বলতো যে উমুক্ত বড়ো সুফি সাহেব সুফি সাহেব তো সুফি সাহেব হওয়াটা যেন খুব প্রশংসার বিষয় ছিল আমাদের একজন বন্ধু আমাদের এক ক্লাস আগে পড়াশোনা করতো মদিনা একসাথে পড়েছে একসাথে এতেকাপ করেছে মসজিদ আহরামে খুব মানুষ ছিল আব্দুর রহমান তো তার নাম ছিল জামে সালফিয়া থেকে প্রথম পড়াশোনা করে মদিনা আমি আসি ও সেও আসে আমার সিনিয়র ছিল কিন্তু খুব খাতির ছিল ওর নাম ছিল আব্দুর রহমান কেউ তাকে আব্দুর রহমান বলে জানত না সব তাকে জানতো হ্যাঁ সুফি তাবারক তা বারুক ডাক নাম সুফি তা সুফি নামটা কত প্রশংস আমাদের সমাজে এমন কি এমনকি আহলাদিসদের কাছে তো আহলে আহলাদিস যদি সুফি নামের প্রশংসা করে তাদের আকিদার ক্ষেত্রে সজাগ না থাকার কারণে সবাই নয় কিন্তু আগের অবস্থা থেকে এরকমই ছিল আকিদার চাইতে ফেঁকি মশাইলে বাইটে বেশি ছিল তাহলে দেবন্দেবের কি বলবেন কৌ বিদের কী বলবেন তাদের কাছে সুফি মানে তো অলিবল্লাহ থানাফিল্লাহ যে আল্লাহতে একবার বিলীন হয়ে গেছিল দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু সবচেয়ে আবার তারাই তো দুনিয়া চাই না তো এত ধন দলতা করতে গিয়ে কারণ আপনাদেরকে এমন ভাবে ধোকা দিয়েছে এমন ভাবে ধোকা দিয়েছে আর এমন আপনার অন্ধভক্ত হয়ে গেছেন যে মনে করছেন যে এই পীরকে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে জান্নাতে যার জন্য বেশি মেহনত করা লাগবে না অত খাটনি আর পরিশ্রম লাগবে না সহজ রাস্তা একা ছেড়ে যাবে না বড় বড় জাহাজ নিয়ে আসবে জাহাজের স্বপ্ন দেখিয়ে রেখেছে আর নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে একবারে বুঝছেন যার ফলে যত টাকা পয়সা ইনকাম করে মুড়ি দান সব গিয়ে ওই পীরের বাড়িতে ভর্তি করে দেয় যার ফলে কোনো পীর গরিব পাবেন না খুঁজে আলেম মেলা গরিব আছে যারা সুফি টুফি নয় আর আহলেদ ইস আলমে তো প্রায় গরিব থাকে কারণ তাদের যদি কোথাও মাদার শিক্ষক হয় তো বেতন ছাড়া একটা পয়সা দেবেন আহলেদিস जी और जो मस्जिद इमाम इमामतर बेतन छाड़ा एक तो नजर फाते निया फातेहा करणखानी बक्सानो नहीं बक्शिश नहीं कि आउट इनकम नहीं पास हानाफी मस्जिदें देखें जो बेतन जो पाँच हजार दस हज़ार था पंचाश हज़ार इनकम आज कम पकेट खे दे जी एत नजर नियाजि दिक्कत चारिदिक टाक ढेले दे पीड़ हाँ बोलती है ना कारण पीड़ले तो जान्न पीड़ले तो जान्न निश्चित তো এই যে ভ্রান্ত ধারণা জনগণের যার ফলে গরিব থাকে না বিনা পুঁজির ব্যবসায় যেন কোনো পুঁজি ইনভেস্ট করা লাগে না ব্যবসা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা দুনিয়ার কোনো ব্যবসা বিনা পুঁজিতে হয় না সব ব্যবসাতে পুঁজি লাগে একমাত্র এই সুফিতের ব্যবসায়ী কোনো পয়সা লাগে না কোনো কিছু ইনভেস্ট করা লাগে না আর কোন রকমের রিস্ক ঝুঁকিও থাকে না কোনো ঝুঁকি থাকে না কারণ ব্যবসা মানে ঝুঁকি নেওয়া লস খেতে হইতে পারে মানুষ বরবাদ হয়ে যাচ্ছে ব্যবসা করতে গিয়ে ঋণে ডুবে যাচ্ছে কিন্তু এদের কোনো চিন্তা নেই সবচাইতে ধনী পৃথিবীতে মন্ত্রিমীর সাথে চাইতো যারা দুর্নীতি করে তাদের চাইতে বেশি এই পীরজাত এই বেদাতিরা তো আল্লাহ যেন এদের থেকে সতর্ক থাকার আপনাদের সাথে অফিক দান করে তো ফজাইলিনয়াদ রাহেমহল্লা নাম এই জন্য তবলিগিনে সাব ফাজাইল আমলে পাবেন খুব বেশি কারণ সুফিদের কিতাব তবলি জামাত হচ্ছে সুফি জামাত তার নাম আপনি বেরল্লবীদের কাছে পাবেন জোনপুরীদের কাছে পাবেন শারসিনাদের কাছে পাবেন তাদের কিতাবগুলিতে যতগুলি কিতাব আছে সব বিদাত পন্থীদের সবার কিতাবে বড় একজন এমাম সুফি সাধক হচ্ছেন এমাম ফজালিমিনাজ তার বক্তব্য শোনের বেদা তার বেদাতি সম্পর্কে আজকে बेदात और बेदात सम्पर्क दृष्टिभंगी पेश करा दिए गैंब मतदर्शे विश्व मान विश्वर कावत दिए सफी बेदातर दावत दिए सरकर धर्मे दावत दिए गुमराहर दावत दिए ना बेदात सम्पर्के सच्चार छे জনগণকে অনেকগুলি উক্তি তার এসছে সবগুলি প্রায় তারই উক্তি আজকের আলোচনায় বলছেন এমাম হাসান বা রাহে নকল করি তার থেকে ওয়কাল আল ফোজাইলিম রাহেমা এমাম ফলি রাহেমা বলেছেন মানসাহ সাহেবা বেদাতিন কেউ যদি বেদাতিদের সাথে উঠা বসা করে জালাসা মানে উঠা বসা করা এমনি জালাসা মানে বসা একবার বসা আর জাল মানে বেদাতি এসে ওই লোকের কাছে বসে আর ওই লোক বেদাতির কাছে বসে দুই দিক থেকে উঠা বসে গেলাম আমি আপনার কাছে যাতা তার সম্পর্ক রাখা খাতির রাখা উঠা বসা করে তার সাথে চলাফেরা রাখা কেউ যদি বেদাতির সাথে চলাফেরা রাখে উঠা বসা রাখে মাতা তো তাকে হেকমত দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে হেকমত হচ্ছে দিনের জ্ঞান একমত হচ্ছে দিনের জ্ঞান আল্লাহ রব আল কোরআনিক হেকমতের কথা বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন একটি আয়াতে আল্লাহ বলছেন যাকে হেকমত দেওয়া তাকে অজস্র কল্যাণ দেওয়া হইল তাকে অনেক অনেক গুণে তাকে ভালাই এবং কল্যাণ দেওয়া হইল একমত আল্লাহর পক্ষ থেকে এসে তাদের আত্মা পরিশুদ্ধি করতেন তাদেরকে পাপাচার থেকে পাপ পবিত্র করার চেষ্টা করতেন এটি ছিল তার ডিউটি ওই আল্লা মহম্মল কিতাব আর তাদেরকে আল কিতাবের কিতাবের জ্ঞান দিতেন মানে কোরআন কেরি আল কিতাব হচ্ছে আল কোরআন কেরিম আল হেকমত এবং তাদেরকে হেকমত শিখাতেন হেকমত মানে এখানে কৌশল না হেকমতের শাব্দিক অর্থ কৌশল বড়ো হেকমতের সাথে ওই লোকটি কাজ করে মানে বড় কৌশলের সাথে কাজ করে জি কাজগুলি বড় কৌশলের সাথে প্রজ্ঞার সাথে করে এখানে হেকমত বলতে যেহেতু কোরআনে করিমের পাশাপাশি বলা হয়েছে কিতাবের পাশাপাশি হাদিস হাদিস হচ্ছে হেকমত মানে হাদিস দিনের জ্ঞান হাদিস হচ্ছে দিনের জ্ঞান তো হেকমত হচ্ছে দিনের জ্ঞান তো যেই ব্যক্তি বেদাতির সাথে উঠা বসা করবে তাকে আল্লাহ দিনের সঠিক জ্ঞান দেবেন না আর যাকে সঠিক জ্ঞান দেয়নি সে সঠিক পথ পাবে কি হেদায়ত হবে কি করে তো আগে তো আকিদা মানহাজের জ্ঞান লাগবে তারপরে না হেদায়ত পাবে যার জ্ঞানেরই ঠিক নেই তার আমলের আবার কি সে ঠিক আছে অবশ্যই কুমরা হবে এই উক্তিটির ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আল্লাহ সোয়াবল ইমানে এসেছেন উক্তিটি এমাম লালাকাই রহমা উল্লা সারহুল ও আহ চতুর্থ খন্ড ছয়শ আটত্রিশ পৃষ্ঠা নিয়ে এসছেন এমাম আবু নাইম হেলিয়াত তার কিতাব রয়েছে অষ্টম খন্ড নিয়েছেন এছাড়া অন্য অন্য কিতাব দ্বিতীয় দেখেন বলছেন যে ইমাম রাহমা সাহেব নিষেধ করছেন বেদাতির সাথে বসিও না কেন আমি ভয় করি বেদাতির সাথে বসলে তোমার জন্য আমি ভয় পাই কি ভয় করি আন্ত তোমার ওপর আল্লাহর পক্ষ থেকে লানত না নাজ অভিশাপ যেন এম না আসে বেদাতির সাথে বসলে আল্লাহর কি হয় লান লান রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা যার উপরে লানত হয় সেই ব্যক্তি যেন কবিরা গুণা থাকে তাহলে বেদাতিদের সাথে বসা করা হচ্ছে কবিরা গুণা বেদাতির সাথে উঠা বসা করা হচ্ছে আর সম্পর্ক রাখা খাতির রাখা আহ তাদের কি অন্তরঙ্গ বানানো এগুলি হচ্ছে কবিরা গুণা বেদাতি দুই প্রকার কারণ বেদাতিদের সম্পর্কে বিশেষ করে আজকের আলোচনা সুতরাং বেদাতি দুই প্রকার এটা প্রকারতো বড় বেদাত ছোট বেদাত ওটা আছে ওইভাবে দুই প্রকার আছে মানে কিছু আছে যারা বড় বেদাতে লিপ্ত রয়েছে আর কিছু আছে ছোট বেদাতে লিপ্ত রয়েছে এটা একটা ভাগ যেটা আজকে আমি বলার জন্য বেদাতি দুই প্রকার বেদাতি দুই প্রকারের জন্য বলেছে তো বড় বেদাতে যারা লিপ্ত যেমন মাজার পুজাই লিপ্ত সাহাবাই কেরামদেরকে গাল দেয় যেমন সিয়াদের বেদাত যেমন আপনার কি বলে বেরুলিবি মাজার পুজারিদের বেদাত এইরকম যতগুলি বেদা যাদের বড় বড়ো কুফরিয়া আকিদা আছে ওহাদাতুল লুজুদের আকিদা কুফরিয়া আকিদা রয়েছে আল্লাহ তারা ফানা হয়ে যায় হলিউল্লা যারা হয় তারা বিলীন হয়ে যায় এরকম কুফুরি আকিদার বেদাত তো এগুলি হচ্ছে বড় বেদাত তো বড়ো বেদাতি তারা মাজার পুজারিরা আঠরসি মাইজভান্ডারী বেরুলপিদের যে যতগুলি ক্যাটাগরি আমার মেলা ভাগ হয়েছে বাংলাদেশে গিয়ে একটা হচ্ছে বড় একটা হেডলাইন ভারতের একটা গুমরাহী আহমদের বেরাল অনসারী যারা মাজারপুারী আর এদের মধ্যে আঠরসি রয়েছে মাঝভান্ডের রয়েছে আপনার আপনার কি রয়েছে আরও হ্যাঁ হ্যাঁ না চন্দন না চন্দ্র মধ্যেই হ্যাঁ হ্যাঁ রেসবি ওর ওদের মধ্যে আছে সব রেসবি ওই আহমদের থেকে ওটাও একটা বড়ো হেডলাইন এর মধ্যে আরও আচ্ছা চন্দ্রপড়া যদি সারসিন এক সারসিনা ফিফটি কিছু বেরো কিছু বেরোই কিন্তু বড় বেদাত আছে ওদের মধ্যে বড় সিরকি তারপরে আপনার ইজনপুরি এইরকম মেলাগুলো আছে আরো আছে আহ্বান করে থাকে আর আর একটু ছোট বেদাত ছোট বেদাত মানে এইসব মজারটা যার বিশ্বাস করে না এবং মাজারে যাওয়াকে সির্ক মনে করে কিন্তু নিয়ত পড়ে যায় না মাজে দোয়া পড়ে সব মিলে করে আবার এই শয় ভারাতের হালুয়া রুটি করে করবে এই শয় রাজ করলো নফল পড়লো বুঝা গেছে রকম মেলা যে বেদাতগুলি রয়েছে তারপরে এই কোরআন খানি বক্সানো আর এই সব যে রয়েছে এগুলো করে এরা হচ্ছে ছোট বেদাতি তো এটা ভাগ আলাদা বললাম কিন্তু আজকে যেটা বলতে চাইছি যে বেদাতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বেদাতি কিন্তু সে নীরব না সে দাওয়াত দেয় बेदातीदातर आहवानकारी दयादा चुप था बेदात बेदातीत लेखक आबगुलर मध्य से छोट बेदात दावत दिक बड़ बेदात दावत दिक जरा बेदात निजेद पृष्ठपोषकत বই পুস্তক লিখে বক্তব্য দেয় আর জুমার খুদবা তাদের থাকে অথবা যে কোনো তাদের খুদবা থাকে সহি আকি তার বিরুদ্ধে থাকে সহি তার অনুসারীদের বিরুদ্ধে থাকে এরা বেদাতের দিকে করে মোল্লা জাত যতটা আছে বেদাতি মোল্লা জাত এক কথা একটা এদের ক্ষেত্রে বিশেষ করে উক্তিগলি রাখতে হবে এদেরকে জায়গা দেবেন না এই নয় যায় বেদাতি ফিরেছে বেদাতি একজন বক্তা এসছে আর দাওয়াত দেখা করছেন বসছেন সে বসেন চাইজ নয় বসলে এই হবে আর এক বেদাতি হচ্ছে নীরব বেদাতি নীরব চুপ থাকে বেদাতি কিন্তু চুপ থাকে কাউকে দাঁড়টাও দেয় না বেদাতের যেমন এটা কারা পড়বে না না দ্বিতীয় শ্রেণীর লোক মানুষকে তো দুই ভাগে ভাগ করলাম এক দল যারা বেদাতের দিকে আহ্বান করছে বেদাতি মোল্লা মানে মাদ্রাসা পড়ব বেদাতি কারণ ওরা দাওত দিবেই নিয়ত পড়তে হবে ওরাই শিখিয়েছে যাই না যে দোয়া ওরাই শিখিয়েছে সব মিলিয়ে করতে ওরাই শিখাচ্ছি হ্যাঁ কোরআন খানি করে তারপরে নামাজের কাফারা ধরিতে হবে তোমার বাপের এত এতটা কাফারা হলো এগুলো কারা শিখাচ্ছে মোল্লারাই না শিখাচ্ছে মাদার ছাত্র শিক্ষক শিক্ষাচ্ছে তো এরা এদের থেকে সাবধান এদের সাথে ওটা বসে যায় আর একদল বেদাতি হচ্ছে জনগণ বেদাতি সমাজের সাধারণ জনগণ সে মোটা খায় মোটা বোঝে কোরআন সন্ন্যান আলেমের সম্মান করে না আমাদেরকে গাল দেয় অথবা গাল দাইনে না চুপচাপই থাকে কিন্তু আমাদের একটা কথা তাদের কাছে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তাদের কাছে আমাদের কথা কোরআন হাজি যে কথা বলি হ্যাঁ তাদের কাছে তাদের বেদাতি হুজুরদের কথা বলবো এত বড়ো বড়ো আলেম আমাদের দেশে আছে তারা বেশি বুঝে সুতরাং কিন্তু বেদাতের দিকে দাওয়াতটাও দেয় নেই বেদাতের আমল করে এক কথায় বেদাতি সমাজের সাধারণ জনগণ তাদের ক্ষেত্রে এই কথাগুলি ফিট হবে কি না এটা জানিয়ে হবে তারপরে আলোচনা শুনবেন তাহলে বুঝতে পারবে দেখতে হবে তাদের সাথে উঠা বসার করার উদ্দেশ্য যদি আপনার থাকে তাদেরকে হেদায়াত করার চেষ্টা করা দাওয়াত দেওয়ার চেষ্টা করা তাহলে তাদের সাথে উঠা বসা করবেন যাবেন তাদের বাড়িতে বেদাতির বাড়িতে যাবেন বেদাতির দোকানে যাবেন বেদাতি যেখানে থাকে সেখানে যাবেন বেদাতিকে ডাকবেন হ্যাঁ একজন আলেম এসছে করমসনার আলেম এসছে ও বেদাতি জনগণকে ডাকবেন আসেন কিছু প্রশ্ন করুক কিছু শিখুক হয়তো হে দায়াত হবে কারণ এরা নীরব এরা দাওয়াত দেয় না কিন্তু বেদাতি মোহল্লাদকে যদি ডাকেন আমি গিয়েছি ধরেন বেদাতি গ্রামে আপনাদের গ্রাম এলাকায় আর বেদাতি আলেমদেরকে ডেকেছেন যে সাইকে কাছে ডাকি হয়তো হে দায়েত হবে ও তো এত অহংকারে হ্যাঁ ফুলে আছে বেলুনের মতো যে ও তো বাস্টই গুলো হেদায়ত হবে না কথা বুঝা গেছে ওর মধ্যে এত অহংকার কাজ করছে আমার দরকার নাই। আমার বেশি এই এলএমের সুতরাং বেদাতি মোল্লাদেরকে এত করা যায় এই উক্তিগুলি সবগুলি তাদের ক্ষেত্রে ফিট করবে আম পাবলিকের ক্ষেত্রে যদি আশা করা যায় যে হেদায়ত করা যাবে হ্যাঁ নমনীয়তা আছে মানে বিদ্বেষী নয় তাহলে ডাকবেন আর তাদের সাথে চলাফেরা করবেন যাবেন দেখা সাক্ষাৎ করবেন করবেন জি সালাম দোয়া করবেন দাওয়াতও দিবেন কিসের উদ্দেশ্যে হেদায়ত করার চেষ্টাই হেদায়েতের জন্য আপনি চেষ্টা করছেন যা কিছু করছেন তার সাথে চলাফেরা হেদায়তের জন্য কিন্তু যদি দেখা যায় যে চরম বিদ্বেষী সাধারণ জনগণ কিন্তু চরম বিদেশী উল্টো পাল্টা খুব খারাপ ভাষায় গাল দেয় কোরআন সোনা আলেমদেরকে না তাহলে তখন এই উক্তিগুলি তাদের উপর ফিট কারণ তখন সে ও বেদাতীয় মোল্লাদের মতোই বরং তার চাইতেও খারাপ কম না জি যে ভাষা খারাপ করে আজকাল দেখছে না সোশ্যাল মিডিয়ায় তো কত নোংরা ভাষাই এক শ্রেণী চেহারা দেখে চেনা যাবে না যে মুসলিম অ মুসলিম আর গাল দেয় কোরআনসোন আলম আহলেদিস আলমদেরকে এমন নোংরা ভাষায় গাল দেয় জি আল্লাহ রবুল আলমী তাদের অনিষ্ট তাদের দিকে ফিরিয়ে দিই তো আশা করি বুঝে গেছেন যে বেদাতি যে দুই শ্রেণীর দায়ী এলালবেদা বেদাতি দিকে যদি ডাকে বেদাতি বক্তা তাহলে ওদেরকে কোনো স্থান দিবেন না এই রোগটা আপনাদের মধ্যে আছে স্থান দিচ্ছেন বিভিন্ন ভাগে ভাবে সরাসরি স্থান দিচ্ছেন সরাসরি তাদের সাথে উঠা বসা করছেন অথবা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য শুনে তাদের সাথে উঠা বসা করছে এটা উঠা বসা এক উঠা বসা হচ্ছে যে বেদাতি বড় হুজুরি এসছে আপনাদের এলাকায় হ্যাঁ তখন ওকে চিন্তা করলেন যে সবাই দাওয়াত দিয়েছে আমাদের গ্রামের ওরা বেদাতিরাও দাওয়াত দিচ্ছে তা আমি একটু দাওয়াত দিয়ে আমার মাসায় একটু খাওয়াই হারাম যাইজ না আমিও তার সাথে গিয়ে সালাম দোয়া করি দেখা করতে গেছি যাই আমাদের কিছু ভাইয়েরা এরকম মূর্খ দেখা করতে গেছে বহুবার এরকম ঘটনা ঘটে গেছে দেখা করতে গেছে দিয়ে এক হাতে মোসাফা করেছে তার ওই তো সইয়াকে তো বুঝে গেছে এক হাতে মোসাফা করেছে কিন্তু ওই যে হুজুর হ্যাঁ ও বলছে যে না তোমার সাথে মোসাফা করবো না দই হাতে করলে করো না হলে করবো না এসে বলে যে এরকম হয়েছে আমার ঠিক হয়েছে কারণ তোমার ওখানে সালাম মোসাফা করতে যাওয়াটাই মিশে এই বেদাতি মোল্লার সাথে এরা কি হেদায়ত করতে পারবেন না সুতরাং তাদের এহতেরাম আচ্ছা তাদের এহতেরাম করলে ক্ষতিটা কি তাদের এহতেরাম করলে লোকে না ধোকা খাবে হ্যাঁ আমি যদি বেদাতি মোল্লাকে দাওয়াত দিই তা আপনারা কি ভাববেন যে শ্যাক যখন দাওয়াত দিচ্ছে আমরা কেন দাওয়া দেবো না হ্যাঁ ঠিক কিনা শাহেক যদি যখন তার সাথে চলাফেরা করছে আমরা কেন চলাফেরা করবো না শ্যাকের ছবি তার সাথে দেখছি তো আমরা কেন তার সাথে ছবি তুলব না করবেনা করবেন না কথাটি পূরণ করিনি সরাসরি বসা আর না হলে অনলাইনে বসা আমাদের কিছু মূর্খ ভাইরা আছে কিছুটা সহি আঁকিয়ে এসেছে কিন্তু ওরা ভাবে যে আমরা মেলা শিখে গেছি এখন আমরা ভালো মন্দ সহি আর কোনটা গলত সব পার্থক্য করতে পারবো সে সবার ওয়াজ শুনে সোশ্যাল মিডিয়াতে আহলেদিসাল আমাদেরও আজ শোনে আবার ওই চরমানেও শোনে দেখেন দেখেন কী বলছেন ও শোনেন শোনেন আমাকে শোনে আমার সময় নেই ওই শোনা আচ্ছা ওদেরও শোনে আরে সবারই শুনে আর যদি বলেন যে আপনি সবার ইয়ে খিচড়ি কেন শুনছেন বলছে যে আমি যেটা ভালো সেটা যেটা খারাপ সেটা না বুঝি এতই যদি মশাল্লার যোগ্য হয়ে গেছে যেটা ভালো ভালোটা বুঝতে পারছেন ওইটা নেবো আর খারাপটা বুঝতে পারছেন ওইটা ছেড়ে দেবো তাহলে তো এখানে আমার বক্তব্য করা উচিত আপনি কেন শুনতে যাবেন পরের আপনি শোনান বুঝতে পারছেন কি না তো এটা কিন্তু মূর্খামিয়া সেই লোকদের আপনাদের মধ্যে আছে যারা সোশ্যাল মিডিয়াতে বেদাতি ওয়াজ পাঁচ মিনিট দশ মিনিট তাদের কাটিং হোক কত এক ঘন্টা হোক শুনছেন দেখি কি বলে দেখি কি বলে এটা হচ্ছে বেদাতিদের সাথে উঠা বসা করা তাহলে এই শাস্তিগুলো রয়েছে হেকমত দেওয়া হবে না লানতের আশঙ্কা আছে দুটো হয়েছে মাত্র ওখানে ফোজাই রাহম আরও বলেছেন মানে আহব্বা সাহেব কেউ যদি বেদাতিকে ভালোবাসে আহব্বাত তার আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন আমল কাল নষ্ট করে দেবেন জি তার পাপের কুপ্রভাব এটা পাপের কুপ্রভাব আছে কিন্তু মানব জীবনে আমল নষ্ট করে দেবেন যদি এমনটা হয় যে বেদাতির সাথে উঠতে বসতে কী হয়েছে বেদাত দেখে হয়ে গেছে আর এই সবার ধর্মীয় স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা অমুসলিমের আছে কিন্তু আপনি মুসলিম হয়ে আপনি কোরআন সন্ন্য আমল করবেন না আপনি বেদাতি কাজ করবেন বেদাতের দিকে দাওয়াত দেবেন যে স্বাধীনতা আছে স্বাধীনতা আমার জবরদস্তি তো তা করতে যাচ্ছে না কিন্তু এই নয় স্বাধীনতার মানে এই নয় যে তার সাথে আপনি মহাব্বুত রাখবেন এবং তার সম্মান প্রদর্শন করবেন তাকে দাওয়াত দেবেন না যেই ব্যক্তি বেদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমল নষ্ট করে দেবে এমন পরিস্থিতি হয়েছে বেদাতি বেদাতি হয়ে গেল বেদাতী বেদাতি হয়ে গেছে বেদাতিদের সংগঠন করতে গিয়ে সে বেদাতি হয়ে গেছে উত্তরবঙ্গ চলে যান কত আহলাদিস জামাত ইসলামী করছে কত আহলাদি তবলিগ চিল্লে যাচ্ছে অথচ বংশগত আহলেদিস আহলেদিস কাকে বলে সেটা শিখেনি কিন্তু জামাত ইসলামের বই পড়েছে মদুদীর বই পড়েছে অথবা তবলিগিদের বই পড়েছে আর পড়ার পড়েছে তবলিগির চিল্লা কাটছে আর না হলে আপনার ওই একামতিদের মানে ক্ষমতা দখলের জন্য করছে যে কেমন কে দখল করা যায় এইটাই হলো তাদের দিন বংশ আমল নষ্ট হচ্ছে না হচ্ছে না এখানে নষ্ট হইল কারণ প্রভাবিত হয়ে গেল এই যে কুকুর পাপের বেদাতের কুপর বেদাত এবং বেদাতির সাথে উঠা বসা করলে ইমান দুর্বল হয়ে যাবে এক সময় আপনার অজ্ঞতা আর সে আপনার চাইতে বেশি জানে হয়তো যাদের সাথে ওঠা বসা পরে সে আপনার চাইতে বেশি জানে তখন আপনার প্রভাব ফেলবে প্রভাব ফেলবে আপনার উপর জি যেই ব্যক্তি বেদাতির বেদাতিকে ভালোবাসবে আল্লাহ তার আমলকে নষ্ট করে দেবেন ও আখ রাজা আল ইসলাম মিন কালবি তার অন্তর থেকে ইসলামের জ্যোতিকে আল্লাহ বের করে দেবেন ইসলামের জ্যোতি তো ওহিত আল্লাহর একত্র ইসলামের জ্যোতি হচ্ছে সোনাত আর ইসলামের জ্যোতিকে ধ্বংসকারী হচ্ছে ইসলামের জ্যোতি হচ্ছে ভালোবাসা এবং দলিলকে কে প্রাধান্য দেওয়া আমার কাছে দলিল কথা বললে একটা ছোট বাচ্চা আমার কাছে শ্রদ্ধা আর দলিল মোতাবেক কথা না বললে আমার বাপও আমার কাছে মূল্য রাখে না বাপ বাপের জায়গায় আছে সে কাফের বাপ হইলো তার যে বাপ হিসাবে হক আছে মা হিসাবে আছে সেটা আদায় করতে কিন্তু ধর্ম ইসলামের কিছুই তার কাছ থেকে নেব না এই উক্তি কোথায় আছে এমাম আল হোসনাতে প্রথম খণ্ড একশো আটত্রিশ পৃষ্ঠা আবু নয় মেহিলিয়াত আউলিয়ার অষ্টম খণ্ড একশো তিন পৃষ্ঠা এমাম ইবিনেবাত্তা আলেবানাতুল কুবরার চারশো চল্লিশ পৃষ্ঠায় এমাম হারবি তার কেতাব নিয়ে এসছেন এছাড়াও এমাম ইবিনুল জৌজির তলবি একশো বিশটা নিয়ে এসেছে বিভিন্ন বেদাতির সাথে বসবে সেই ব্যক্তি অন্ধ হয়ে যাবে অন্ধ মানে চোখ অন্ধ হবে এটা নাই আসল অন্ধ কি অন্তর অন্ধ হয়ে যাওয়া আল্লাহ কোরআন ফাইন মনে রেখো যে আসল চোখের অন্ধ অন্ধ নয় ওলা তামাল কলুব উল্লাতিফিস সদুর আসল ওই ব্যক্তির অন্ধ হওয়া যার অন্তর হচ্ছে অন্ধ তামাল কলুব আল্লাতিফিস বক্ষের ভিতরে যে কলব রয়েছে হৃদয় রয়েছে যার হৃদয়ে অন্ধকার হয়ে রয়েছে বা হৃদয় যার আন্ধা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে সে আসল অন্ধ এজন্য জন্য আমরা বাংলা ভাষাতে এই শব্দটি বলে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি দেখেন চোখে দেখার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্দৃষ্টি কারণ যার অন্তর্দৃষ্টি হচ্ছে তীক্ষ্ণ সূক্ষ্ম সেই ব্যক্তির মধ্যে দূরদর্শিত আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো কথা বলার ক্ষেত্রে যে কোনো কথা লেখার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি আছে অবশ্যই সে সজাগ যে কোনটা করব একটা কদম ওঠাবো কি না হ্যাঁ অমুক জায়গায় যাবো কি এই উক্তিটি এমাম আবু নাইম হেলিয়াতুল আউলিয়ার অষ্টম খন্ড একশো তিন পৃষ্ঠায় ইমামালাকায় প্রথম খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠায় রয়েছে জি তারপরে বলছেন চার নম্বর উক্তি তাই না এক দুই 4 চার চারটি হয়ে গেছে পাঁচ নম্বর বা আসছে ওইদিকে গাই গাইরে। তার রাস্তা যে রাস্তাতে এসে আসছে সেই রাস্তা বাদে অন্য রাস্তায় চল তার মুখামুখি হয় না তার সামনাসামনি হয়ে না তার রাস্তা থেকে কেটে বড় কারণ কি জানি কোন ফিতনায় পড়ে যাও পেয়ে গেল কোন একজন বেদাতি আলেম অনেক সময় আলেমদের প্রভাব থাকে প্রভাব থাকে আলেমের কাছে একজন সাধারণ মানুষ দুর্বল দুর্বল সুতরাং সে এমন মিষ্টি ভাষায় এমন সুন্দর করে বলল যে তাতে আপনি হ্যাঁ মধু মাখা ভাষায় মুগ্ধ হয়ে গেলেন রে তো অমায়িক লোক অমায়ক মানুষ আমরা তো তার বেদাতের কারণে শুধু তাকে ঘৃণা করছিলাম কিন্তু না না না তার কাছ কিছু শিকার আছে তার কাছ কাছে ইসলামের কিছু শিখা যাবে না আকিদার আকিদে শিখা যাবে না তবে চরিত্রটা শিখা যাবে চরিত্রটা শিখা যাবে তো তিনি কি উত্তর দিয়েছিলেন শুনবেন উত্তরটি ভালো করে আমি বলেছি এর আগেও বিভিন্ন আলোচনা বলেছি তিনি বলেন যে ঠিক আছে তবলি জামাতের চরিত্রটা খুব ভালো এটা এক পাল্লাতে রাখো দাড়ি পাল্লাতে আর একদিকে রসুরুল্লাহ সম্পর্কে তুমি কি বলো বলছো অবশ্যই তিনি তো এক নম্বরে বহিনাকে লালা হলুখ নাজিম হ্যাঁ সবচেয়েতে বেশি মহান চরিত্রের তিনি অধিকারী আচ্ছা তোমাকে তবলিজ জামাতের অনুসরণ করতে বলা হয়েছে না রসুল্লাহ অনুসরণ করতে বলা হয়েছে উত্তম আদর্শ কাকে বলা হয়েছে তোমার জন্য বরং মানব প্রতিটি মানুষকে বলা হয়েছে সত্যি আল্লাহ কে ভালোবাসো ফে তো আমি হে নবী তুমি বলে দাও মানবজাতিকে যে আমার অনুসরণ করো আমার অন্ধ অনুসারী হও কারণ আমি নিজের পক্ষ থেকে বলি না আল্লাহর পক্ষ থেকে বলছি আমি ওই ভিত্তিকতা বলছি তাহলে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রবান তার কাছ থেকে চরিত্র শিখবে না তবলি চিল্লামালা কাছ থেকে তুমি তো চরিত্র শিখবে এখন তুমি নিজেই বিচার করো এখন বুঝে এসেছে তাই না মনে রাখবে কেউ যখন বলবে যে ব্যাপারটা খুব ভালো করার মত সে দল হোক অথ ব্যক্তি হোক তখন বলবে রাসুল্লাহ সালামের সামনে তাকে রাখো কে বেশি হ্যাঁ অনুসরণের যোগ্য কাকে আল্লাহ অনুসরণের জন্য আনুগত্যের জন্য পাঠিয়েছে অমা আর সাল্লামী রসুল্লা লিও তাব এদিন আল্লাহ তো রসুল এই জন্য পাঠিয়েছেন তার আনুগত্য করতে তাকে মানতে হবে প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাহা থেকে না যেই চরিত্র তাদের ভালো দেখছো ওইটা নবী সাহ্লাম মধ্যে দেখো ওর অনেক অনেক মনে ভালো নবী করিম তার সাথেও ভালো আচরণ করেছেন যে মসজিদে দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে তার পেশাব তাকে বলেন বেদাতির কাছে চরিত্র শিখতে হবে বেদাতির যদি ভক্ত হন আর সে আশা করে যে আপনি তার ভক্ত হবেন তাহলে আপনাকে সালাম কেন আপনাকে আরো কিছু খাবে সে আশা করছে যে আপনাকে বেদাতি মানাইতে পারবে কিন্তু আমার মতো লোককে দেখলে দূর দিয়ে পালায় আমার মতো লোককে দেখলে বাপরি বাব দূর দিয়ে পালায় করে কি করে না কেন তখন মুসলিম না সালাম দিতে হবে না আমি তো সবাইকে সালাম দিই এবার আমি মোয়ানাকা করি তো বলি যে আমাদের যে আমির ছিল যাই এখন আসে কিনা অনেক দিন দেখা হয়নি দেখা হইলেই মোয়ানাকা জি জামাত ইসলামীদের যারা ছিল সবার সাথে সালাম মোয়ানাকা সব ঠিক আছে হ্যাঁ কিন্তু দাওয়াত দিয়ে বসিয়ে দিলাম স্টেজে যেমন পাশে বসে আছে এখানে বসিয়ে দিলাম না এটাতে ক্ষতি হবে আপনাদের এটাতে আপনাদের ক্ষতি হবে কারণ এতে আপনারা ধোকা খেয়ে যাবেন না ওনার কাছ থেকে এলিম নেওয়া যাবে দাতি সাহেব হুজুরের কাছ থেকে না তার কাছ থেকে নেওয়া আমার পাশে যিনি বসায় তার কাছ থেকে এলিম নেওয়া যাবে জি সুতরাং আমাকে বসাইতে হবে একটা যোগ্য ব্যক্তিকে বসাইতে হবে যে কোরআন সন্না মুিক জীবনযাপন করে এবং সেই দিকে দাওয়াত দিয়ে থাকে তো বলছেন এই পাঁচটি উক্তি হয়ে গেল তাহলে এই উক্তিটি এমাম আবু নয় হিলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ড একশো তিন পৃষ্ঠায় এমাম ইমন বাদ বানাতে নিয়েছেন চারশো তিরানব্বই হয়তো এটি হচ্ছে নাম্বার সেই উক্তি নাম্বার তারপরে তলবি ইবলিস এমাম ইমনুল জৌজি নিয়েছেন প্রথম খণ্ড একশো বাইশ এমাম ফদেব আরো বলছেন মন আল জামা সাহেব ইসলাম যেই ব্যক্তি বেদাতির সম্মান করল যে যাকে সম্মান করে তাকে দৌড় দিকে সালাম করার চেষ্টা করে মুসাফা করার চেষ্টা করে তার সাথে মহা চেষ্টা করে ঠিক না আর তারপরে তাকে দাওয়াত দেয় হ্যাঁ তার সাথে খাতির রাখে তার সাথে যোগাযোগ রাখে তাকে অন্তর থেকে ভালোবাসে যে যাকে সদস্যরা তাকে অন্তর থেকে ভালোবাসে তাহলে এইসব বিভিন্ন দিক যেগুলি তাজিম শ্রদ্ধা সম্মান প্রকাশ করে কেউ যদি বেদাতির সম্মান করে আগে বলেছি কিন্তু যে বেদাতি মানে এখানে বেদাতি মোল্লা যে বেদাতের দিকে আহ্বান করছে তার তাজিম সম্মান করবেন না বাকি বেদাতি জনগণ দুই ভাগে বিভক্ত করেছি মনে আছে তো আবার একাকার করে দিবেন না যে আমি কোনো বেদাতিকে দেখলে একটা সাধারণ অশিক্ষিত মূর্খ বেচারাবুড়ো হয়ে গেছে বেদাতের ওপর তাকে দেখে তার সাথে দুর্ব্যবহার করবে না মোটেই না কারণ সে সাধারণ মানুষ সে ইসলাম বুঝে না আপনাকে তার পথে নেওয়ার জন্য কথা বলতে পারছেন না জি এই যে আমাদের মসজিদ আছে না মসজিদের সাথেই তো আমার ইসলাম সেন্টার আমাদের মসজিদ ইসলামী সেন্টার মসজিদ এই মসজিদ আুরাতন মসজিদ একসময় যারা পুরাতন ভাইরা দেখেছে হয়তো পুরাতন বিল্ডিং মসজিদ ছিল এখানে বিল্ডিং ছিল না কিন্তু মসজিদ ছিল ইসলামী সেন্টার তো অন্য জায়গায় ছিল ভাড়া বিল্ডিং ছিল তো এখানে যখন প্রথম আমি চাকরিতে আসি উনিশশো নিরানব্বই শুরুর দিকে চোদ্দশো মহরম মাসে কেউ তো আমাকে ছেলে না যে এটা শেখ মতিউর রহমান তো পড়ে এসেছে রেল কেউ ছেলে না তখন এই মসজিদের এমাম ইন্ডিয়ান তবলিগি উর্দু ভাষী আর যেটা মসজিদের সেকেন্ড খাদেম সেটা বাঙালি সে হচ্ছে তবলি সেই বাঙালি ছেলেটা আমাকে দেখে নতুন চেহারা দেখেছে আর তারপরে তখন কেমন আছেন ভালো আছেন তো হইল তারপরে বলছে যে আমরা এসা পরে এই যে রুম আছে না এখানে আমরা বসি তবলিগি কে তাবে ফাইল আমরের আলোচনায় বসি তো আসিয়ান আজকে আসিয়ান কথা বোঝা গেছে আসিয়ান তাহলে আমি বললাম যে আমি ইসলাম সেন্টার তখন বলতে জানে আমি ইসলাম সেন্টারে এসেছি আর আমি যে মাদানি ওটাও জানে না তো চব্বিশ পঁচিশ বছর হয়ে যাচ্ছে তো আমি বললাম যে এই যে আমি ইসলাম সেন্টার এখানে আগে ওই দিকে ছিল কিন্তু ওই রেয়াজ ব্যাংকের কাছে ছিল ইসলাম সেন্টার ওখান থেকে এখানে শিফট হয়েছে আর তখনই আমি এসেছি শিফট হচ্ছে ওই সময়টা এসেছি তো আমি এখানে নতুন নতুন এসেছি আমার আশা দু একদিন হয়েছে আপনি এখানে ইসলাম সেন্টার ইশাল আলোচনা শুরু হবে আপনি আসিয়ান বাস শেষ ওই ও দাওয়াত দিল আমি ওকে দাওয়াত দিলাম মনে রাখবেন যে দাওয়াত দেবে তাকে কেউ দাওয়াত না একটা প্রবাদ আছে যে ডাকবে তাকে কেউ ডাকবে না যে বলবে তার সাথে কে কথা বলবে বলবে না তো শুনতে হবে বলার পর কি বলবে ও তো আমরা তো দাওয়াত দিচ্ছি তো আমাকে ডাকার কোনো সুযোগ নেই কথা বুঝতে পেরেছেন জি তো বেদাতি দাই, বেদাতি বক্তা তাদের আলোচনা শুনবেন না তাদের কাছে বসবেন না তাদেরকে তাজিম করবেন না মান আজামা সাহেব বেদা যে বেদাতির তাজিম সম্মান করবে ফাঁকাত আনা ইসলাম সে বা তারা ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল বেদাতির সম্মান করলেন তার মানে বেদাতি গ্রামে আপনার কারণে আপনি আশ্রয় দিলেন আপনি দাওয়াত দিচ্ছেন গ্রামবাসী আপনি মসজিদে এসে উঠিয়ে দিচ্ছেন কিছু বলার জন্য স্টেজে উঠিয়ে দিচ্ছেন গোটা গ্রামবাসী বেদাতি হয়ে গেল আমার পাশের একটা গ্রাম ছিল দেওবন্দি ছোটো কালে যে গ্রামে আমার আমরা বড় হয়েছি আমাদের যেটি গ্রামের বাড়ি তার পাশে আমরা তো হালিয়ে দিস কিন্তু পাশের একটা গ্রাম ছিল দেওবন্দি গ্রাম তো দেবন্দির তুলনামূলক প্রকাশে নেই। দেবন্দী ছিল কিন্তু সেখান থেকে যেমন বেরলিবিমাম আসলো আসার পরে গোটা গ্রাম তাকে বেরোলিবি বানিয়ে দিল মাজার পুজারি বানিয়ে দিল নবী হাজিনাজ নবী আলমুল কায় নবী মুখতারেকুল আল্লাহ রীনা অসাধারণ ক্ষমতা রাখে তারা দিতে পারে ইত্যাদি আউুজবিল্লাহ কোথাতে কোথায় কারণ আর বেরিও নিজেদের সুতরাং জনগণ মূর্খদেরকে ধোকা দেওয়া খুব সহজ বেরেলি এমাম এসে একটা বছরের ভিতরে গোটা গ্রামকে মাজার পূজারি বেরলি বনিয়ে দিলেন না এই তাজিমের কারণে মসজিদ এমামতি দিয়ে দিলেন আপনি একটি বিদাতী ইমামকে ইসলাম ধ্বংস করলেন এই গ্রামটা কেমন আছেন ভালো আছেন জি ফিস্তা সেই ব্যক্তি আল্লাহ রব আলিন নবী মোহাম্মদ সাসানবাবু নাজেল করেছেন সেই বিধান কোরআন হাদিসের ওহির বিধানকে হালকা মনে করল কোরআন অবমাননা করলো ইস্তাখাফা মানে অবমাননা করলো তৌহীন করল আপনি যখন একটা বেদাতে দেখে একটা হাসি দিলেন হ্যাঁ তার মানে তাকে আপনি আপ্যায়ন করছেন তাকে আপনি ভালোবাসছেন প্রকাশ করছেন আমি তোমাকে ভালোবাসি তো এই যে কাজ করলেন এতে হইল কি মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর আল্লাহির করেছেন আর এরা বিরুদ্ধে তারা বেদা প্রতিষ্ঠা করে অবমাননা করলেন এই ক্ষেত্রেও মনে রাখবেন সবগুলো উক্তির ক্ষেত্রে এটা এই সব বেদাতি মোল্লার ক্ষেত্রে কিন্তু পাবলিকের ক্ষেত্রে বেদাতি পাবলিক বলতো হেদাতি চেষ্টা করতে হবে এছাড়া তো সাদা সিদা নীরব আছে যে নীরব আছে তাকে আর মোল্লারা নীরব নাই হয় লিখছে হ্যাঁ কোরআনার অনুসারীদের বিরুদ্ধে লিখছে কোরআন সোনার বিরুদ্ধে লিখছে সহিব্য করছে মুক্তি আর কেউ যদি নিজের কন্যাকে মেয়েকে বিয়ে দেয় কোনো বেদাতির সাথে আর এটা করছে অনেকে কি আজকাল অনেক দুনিয়া দ্বারা দিসরা পয়সাওয়ালা দেখে ঘরে বিয়ে দিচ্ছে আপনি বেদাতি ঘরে বিয়ে দিবেন আপনি দেবেন্দিদের ঘরে বিয়ে দিবেন মুশ্রিক না হলে হারাম না রেল শিরকে রয়েছে ঠিক আছে আপনার জন্য একবারে হারাম ওই নয় যেমন কাফের সাথে বিয়ে দেওয়ার মতো কিন্তু এই বিয়ে দেওয়াতে যে আপনার মেয়েটাকে আপনি বরবাদ করে দিলেন আপনি জাহান নামের দিকে ঠেলে দিলেন বেদাতের দিকে দাগ কাজে পাঠিয়ে দিলেন কারণ স্ত্রী স্বামীর কাছে শক্তিশালী না দুর্বল দুর্বল বেশি প্রভাবিত হয় এটা যখন বেদাতি ঘরে যাবে তো দুর্বল হবে না হবে না খুব কমই টিকে থাকে আমি জানি এরকম কিছু পরিবার আছে আমাদের পরিচিত যারা বেদাতি ঘরে বিয়ে দে আর তারপর ওই মহিলা মাসাল্লা কিছু এলএম ছিল আর দাওয়াতি কাজ করে কিছু হেদাত করতে পেরেছে আছে এরকম কিন্তু এগুলো খুব কম ভাগ হয়েছে কি প্রভাব বিস্তার করতে পারেনি প্রভাবিত হয়েছে মানে তাদের বেদাতগুলি গ্রহণ করে নিয়ে দেখছে যে আমার শ্বশুর শাশুড়ি নন দার দেবর বাসু রাম স্বামী সবাই বেদাতি আমি একাই কত ঝড় তুফানো সামলাবো যা তোরা যেটা বলছিস ওইটাইতে আছি হ্যাঁ তোরা যেটা বলছিস সেটাইতে আছে কিছুদিন গুমরা হয়ে গেলো গুমরা হয়ে গেলো এই জন্য যেই ব্যক্তি বেদাতির সাথে নিজের মেয়ের বা বনের অভিভাবক তার সাথে সম্পর্ক ছিন্ন করল আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের দাবি কি হচ্ছে যে আপনি তার হিতাকাঙ্ক্ষী হবেন নিজে জান্নাতে যাবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন আপনি জাহ্নমে দিয়ে ঠেলে দিলে বেদাতে দিয়ে ঠেলে দাও মানে জাহ্নমে দিয়ে ঠেলে দিলেন আপনি তাহলে সম্পর্ক ছিন্ন করলেন আপনি তারপরে আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছে খেয়ানত করলেন আপনি আপনাকে আমানত দেওয়া হচ্ছে আপনার মেয়েটি আপনাকে কাছে আমানত আপনার বোন আপনার কাছে আমানত আপনি অভিভাবক সুতরাং এই আমানত যায় আদায় করতে হবে টাকা পাবো আমি আর যদি আর কাউকে দিয়ে দেন আর মানে অমুককে দিয়ে দিয়েছে আর সে ওটা মেরে খেয়ে গেল তো দেওয়া অহিল নাকি খেয়ানত হয়ে গেল ঠিক ওই রকমই ঠিক ওই অযোগ্যকে আপনি মেয়ে দেবেন মানে যজ্ঞকে মেয়ে দিতে হবে যাতে করে খেয়ানত না সুতরাং বেদাতির জানাজায় হাজির হয় এখানে দুই ভাগে ভাগ করবেন বেদাতি যে বেদাতি বক্তা বেদাতের দিকে আহ্বান করছে তার জানাজায় যাবেন না যাই হুজুর মারা গেছে অমুক পির মারা গেছে জানাজা পড়ে আসেন যাই কিন্তু বেদাতি পাবলিক যদি হয় তাহলে তখন দুই ভাগ বিভক্ত বড় শির করে মাজার পুজারই যাবেন না বড় শির করেন না দেওান দি তবলিক জামাতি এইরকম বেদাতি তাহলে যান তাদের জানাজা আম পাবলিক সাধারণ লোক আছে তাহলে তাদের জানাজা যান কারো ফার্স্টে কে ছোট বেদাত করলে ফাসে গোনাগার হয় আর গুনাগারের জানাজা পড়া জাহেজ আছে যেমন কাবিরা গোনা কেউ যদি করে তো জানাজা পড়া জাহেজ কিন্তু যদি দেখা যায় যে বিশিষ্ট ব্যক্তি না গেলে কিছু সংশোধন হবে তো সংশোধনের উদ্দেশ্যে যারা বিশিষ্ট ব্যক্তি তারা যাবে না কিন্তু সাধারণ লোকেরা যাবে মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়ি আছে সুদ কর ঘুষখোর বিভিন্ন পাপ আত্মহত্যা করেছে জানা যা পড়া যাবে কি যাবে না কিন্তু নেক লোকেরা যাবে না যেমন নবী সাল্লা সাল্লাম যখন দেখতেন কোন লোকের ঋণ থেকে আর মারা গেছে বলতেন সল্লো আল্লাহ সাহেব তোমরা জানাজা পড়ে আমি পড়বো না কিসের জন্য অন্য যারা ওই জানাজে হাজির হয়েছে তারা দেখবে যে রসুর উল্লাস জানাজা আসেননি কেন আসেননি এর উপরে ঋণের আছে সেই জন্য তাহলে তাড়াতাড়ি বোঝা নামায় আমার উপর আছে না হইলে আমি যদি মরে যাই তো কালকে রসুর উল্লাস আমার জানাজাই আসবেন না সতর্ক সাবধান করার এই জন্য গণ্যমান্য লোক আলেম আলামা ভালো লোক পরেজগার লোকেরা সমাজের ফাঁসেকের জানাজা যাবে না বেদা দিয়ে জানাজা যাবে না কিন্তু জনগণ যাবে না তারা মুসলিম ভাই আর পাপি তো বেশি দুয়ার মুখাপেক্ষি ঠিক না একটা নেক লোকের তুলনায় একটা পাপি বেশি দোয়ার মুখাপেক্ষী না কার বেশি দোয়ার দরকার যে পাপি তার দুয়ার দরকার যে আল্লাহ তাকে মাফ করুক তো যারা বেদাতি তাদের জন্য দোয়া করেন যারা গুনাগার সমাজের ফাঁসি বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদের জন্য দোয়া করে আল্লাহ মাফ করুক আল্লাহর নেক বান্ধার জন্য দোয়া যদি নাও করেন আপনার দোয়ারও মোহতাজ মুখাপেক্ষিও নয় হয়তো বুঝা গেছে কিন্তু আমরা কিন্তু উল্টাই করি বেশিরভাগ ভালো মানুষের জন্য জানাজায় হাজির হবে ইয়াজাল ফি সাহাতিল্লাহ যতক্ষণ পর্যন্তই জানাজা থেকে না ফিরবে ততক্ষণ আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবে আল্লাহ তারপর কি থাকবে অসন্তুষ্ট থাকবেন জি এই উক্তি কোথায় রয়েছে বা এই উক্তিগুলি সবগুলি বলি প্রথম উক্তি যেটি রয়েছে যেই ব্যক্তি বেদাতি তাজিম করলো সেই ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করল এই উক্তি ইমাম আবু নোয়াইম হিল আউলিয়ার অষ্টম খণ্ড একশো তিন পৃষ্ঠা নিয়েছেন ইবিনুল জউ ইবলিসের প্রথম খণ্ড পৃষ্ঠা রয়েছে আরও ইমাম আল আলাকাঈ রয়েছে সার ওসুল এতকাদ আহল ইসনার চতুর্থ খণ্ড রয়েছে ইত্যাদি ইত্যাদি এই উক্তিগুলোর কিছু কিছু উক্তি হাদিস হয়ে এসেছে এই কথাগুলি জানে না ভালো ভালো নবী করিম সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে মান ওয়াকার সাহেব আব আতিন ফাকাত আনা আলহাদ মিল ইসলাম যেই ব্যক্তি বেদাতির সম্মান করল সে ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করল কিন্তু হাদিস হিসাবে এই হাদিস দুর্বল সহি নয় এই এই হাদিসগুলোকে কিন্তু আমাদের সমাজে বেদাতের বিরুদ্ধে লেকচার দিক থেকে অনেক আমাদের আকিদার বক্তারা বয়ান করে সতর্ক জয়ীফ জিনিস বয়ন করবেন আমাদের দুর্বলের দরকার নেই সহি কথা বর্ণনা করব বলব যে ফজাইল বিন আয়াজ বলেছেন অমুক এমাম বলেছেন কিন্তু নবী সালাম সহি সালতে যখন প্রমাণিত নয় তখন আমরা সেটা বলবো না এমাম ফজাইল বিন আয়াজের বলা আলাদা জিনিস আর নবী বলা আলাদা জিনিস আসমা জমির পার্থক্য আছে নেই কারণ মানুষের বলাতে ভুল হইতে পারে কোনো ইমামের কিন্তু রসুল্লাহিস্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত হইলে এই জন্য নাবি সাল্লাহাল্লাম থেকে যদি সহিস আমাদের প্রমাণিত না হয় তাহলে বলব না যে এটা হাদিস বলব যে দুর্বল হাদিস জি তো এই হাদিসটি দুর্বল আয়সরাজি বর্ণনা এসেছে এমাম তাবরানি তার যে মজামুল আউসাতে বর্ণনা করেছেন সপ্তম খণ্ড পঁয়ত্রিশ পৃষ্ঠায় এমাম আলবানি রাহিমহল্লা এটিকে সিলসিলা জয়ীফা যে দুর্বল এবং জালহাদিস সিরিজ রয়েছে তাতে আঠারোশো নম্বরে বলেছেন যে এটি জয়ীফ এটি দুর্বল কোনটি যে যে ব্যক্তি বেদাতির তাজিম করলো সেই ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করলো তারপরে আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে যে যেই ব্যক্তি বেদাতিকে দেখলে হাসবে তার সাথে হাসি খুশি করবে সেই ব্যক্তি মোহাম্মদ সাইসাল্লামের প্রতি নাজরিক বিধানের অবমাননা করলো তো এই কথাটিও বর্ণিত হয়েছে আবু নাইম রেহমা উল্লাহ হিলিয়াতুল আউরিয়াই নিয়ে এসেছেন অষ্টম খণ্ড দুশো পৃষ্ঠায় কিন্তু এটি জাল হাদিস নবী সাহাশ্লামের নামে এটি মিথ্যা নবী সালামের কথা বলেননি তবে সালাফি সালটা বলেছেন কেউ বলবে না যে দেখো এই খ্রিস্টান হয়ে গেছে বলবেন ঠিক না দেখছে যে আপনি চেহারাতে মুসলিম পাঁচ হপ্তাহ নামাজ পড়ছেন তারপরে বলবে ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন ইহুদির সাথে বসে খাচ্ছেন সে জন্য সাথে বসে খাচ্ছেন যাই যাচ্ছ মুসলিমের সাথে মুসলিমের দাওত নাতিলপন্থী ঠিক না তাদের ধর্ম বিকৃত এবং রোহিতকৃত আল্লাহ মনসুক রোহিত করে দিয়েছেন আর সেই ধর্মের কিতাবগুলি বিকৃত করে দিয়েছে তারা আসল রূপের নেই যেভাবে আল্লাহ নাজর ঠিক কিনা কিন্তু বেদাতিরা তো ইসলামের লেবাস করে আছে বরং অনেক সময় তাদের দাড়ি টুপি আমাদের চাইতে বেশি হ্যাঁ জাঁকজমক পূর্ণ এক বের লেবি মহিলা আমার চাচার শাশুড়ি ছিল তাহলে বুঝতে পারবেন যে আসল কেমন ভাবে বেদাতি থেকে প্রভাবিত হয় সে মাজার পূজা করত। সরাসরি মাজার পূজা করত ওই ঘরে ওর বিয়ে হয়েছিল চাচা মানে দূরের চাচা বংশীয় চাচা সেই চাচা মেরেডিতে চাকরি করত। শিক্ষিত তা আমাকে বললো তখন মোদিনা আসেনি সম্ভবত অথবা মোদিনায় ছাত্র ছিলাম ঠিক মনে নেই আমাকে বললো যে বাবা আমার শাশুড়ি এককিবারে গাইরুল্লাহকে ডাকছে গৌ সাহায্য মদাত বলে জিকির করছে গাইরুল্লাহ জিকির করছে চিল্লে চিল্লে জিকির করছে তো চলো একটা রাত ওখানে গিয়ে থাকবো আর তুমি চেষ্টা করবে একটু হেদায়ত করার জন্য তাকে গেলাম রাত্রে তার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকলাম শ্বশুর ছিল না বেঁচে খুব ভালো ভালো খাওয়াইলো কারণ আমি নাতি তার। নাতি নাতি করছে খুব খাওয়াইলো খুব এতরাম করলো তারপর আমাকে বলেছিল দেখবে দু তিন ঘন্টা পরে আমার শাশুড়ি উঠে যাবে আর চিল্লে চেলে জিকির করবে রাস্তাঘাট থেকেও শোনা যায় পাঁচটা সাতটা বাড়ি থেকে দূর থেকে শোনা যাবে এত জোরে জিকির করে বিদাতি জিকির মহিলা তো আমি খাওয়া পরে বুঝাতে চেষ্টা করলাম যে তখন এলেম ছিল এখনকার মত ছিল না কিন্তু ছিল কিছু এলে বোঝাবার চেষ্টা করলাম যে এগুলো সিরকি কথা এইসব গৌসুল আজমের জিকির করা যায়জ নয় আল্লাহর জিকির করতে হবে রসুরুল্লাহ জিকির নয় দরুদ পড়েন না বিশ্বাস নাম রুস আলাম পেশ করেনি কিন্তু এইসব জিকির হজকুর উল্লাহ আল্লাহর জিকির করতে হবে ইত্যাদি আমাকে একটা উত্তরে শেষ বলছে যে নাতি তুমি আমাকে যেগুলো কথা বলছো তোমার টুপি তখন তো আমি নেট টুপি এখনো আমরা এত বড় উঁচা টুপি যত বড় বেদাইতে তত উঁচা টুপি দেখবেন কিন্তু ওই উঁচা টুপিতে বোঝা যাবে যে এর এলেম টেলিম নাই যা আছে এখানে আছে মধ্যে করান হাদিস নাই যা আছে আছে এত বড় টুপি কি আর ছোট কম সম এলেম আছে অবশ্যই তার কাছে বেশি এলেম আছে তোমার কথা নেওয়া যাবে না তুমি পোলাপান মানুষ তখন আমার পঁচিশ বছর বয়স আর আর আমার মূল্য দিবে জি মুসলিম ভাই একটা মুসলিম ভাই তারপরে অনেক ভালো কথা বলছে সব কথা তো বেদাতির সাথে ঝগড়া নেই পাঁচাত্তর নাম আছে দ্বন্দ্ব আছে তাকুয়া পরেশ হালাল খেতে হবে সুদ হারাম ঘুষ হারাম দুর্নীতি হারাম হ্যাঁ সবসময় দেখছেন জি কে রাজসময় তসবি তসবি তসবি আমাদের সাহেবকে কখনো দেখি না যে এই তসবি আর দেখো তসবি ছাড়ে না আপনাদের মত ধোকা খেতে পারে না হ্যাঁ সে কোনোদিন কান্দতে দেখলাম এত লেকচার এত লেকচার কোনোদিন কান্দতে দেখলাম না আর আমাদের চর্ম নয় হুজুর ওয়াল শুরু করলেই কাঁদে করলেই কাঁদে শুধু কত গলি উল্লাহ এরা চিন্তাকার কত গলি উল্লাহ ঠিক না তা আপনাদের মত হলো গুমরা হয়ে যাবে বেদাতির সাথে খাওয়া দাওয়া করলে উঠা বসা করলে জি এই কথাই বলছে বলছেন যে আমি ইহুদিন আসার সাথে খেতে পারি এবং ফোজাই মাজুর রহম্লা বলছেন ওয়ালা আলো মামুব তো বেদাতির সাথে বসে খাবে না আর আমি চাই আমি আর বেদাতির মাঝে একটি লহার দুর্গ থাক যাতে করে আমার দিকে প্রাচীর ভেদ করে দুর্গ ছেদ করে না আসতে আর আমিও তার দিকে না যেতে পারি আর সৃষ্টি হয়ে থাক সবসময় দূরে থাকতে চাই থেকে এই কথা কোথায় আছে এমাম রালাকায় রাহাম উল্লাহ সার হসুদ হসুল কাদ চতুর্থ খণ্ড ছশো আটত্রিশ পৃষ্ঠায় এমাম আবু নাইভ হিলিয়াতউলিয়ার অষ্টম খণ্ড একশো তিন পৃষ্ঠায় নিয়েছেন এবার কুবরা ইবনে বাত্তা রাহমাউল্লা নিয়েছেন চারশো সত্তর নম্বর যে পয়েন্টটি তিনি আলোচনা করেছেন তাতে তারপরে এই শেষ উক্তি ইমামিম তিনি বলছেন বলছেন যে যখন আল্লাহ জানতে পারবেন কোন ব্যক্তি সম্পর্কে মানে দেখতে পাবেন আল্লাহ তো সবই জানছেন আমরা করার আগেও তো আল্লাহ ঠিক না আজকে এখান থেকে আমরা বাসায় যেতে পারবো কি না আর ফজরে সলাতে জামাতে পড়ব নাকি তাহাজুত পড়তে পারব কিনা আল্লাহ জানছেন না সবই জানছেন তো এখানে জানার মানে হচ্ছে আল্লাহ যখন দেখতে পাবেন বাস্তবে হ্যাঁ এটা এলমে জহুর যে যখন প্রকাশ পাবে বান্দার পক্ষ থেকে কি যে সেই আল্লাহ মুব গেজুল্লে সাহেব বেদা বেদা থেকে সে ঘৃণা করে যে কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ যখন দেখবেন তার বাস্তব অবস্থা যে সে বেদাতিকে কী করে ঘৃণা করে বেদাতি মোল্লাকে ঘৃণা করে বেদাতি বক্তাকে ঘৃণা করে বেদাতির লেখককে ঘৃণা করে বেদাতির কিতাব পড়াকে ঘৃণা করে বেদাতিদের সোশ্যাল মিডিয়ায় কোনো আলোচনা শোনাকে এবং আলোচনায় কোনো রকমের লাইক দেওয়াকে এই সবকে ঘৃণা করে যখন আল্লাহ দেখবেন যে বেদাতি থেকে শতকোস দূরে থাকেই গাফার আল্লাহ তখন আল্লাহ তোকে মাফ করে দেবেন যে বেদাতদের সাথে কোনো সংসর্গ নেই এর সম্পর্ক নেই বেদাত থেকে অনেক দূরে অনেক দূরে আল্লা করিস রাখেন সহি আকিদার লোক দাঁড়িয়ে নেই সহি আকিদার লোক টাকনা নিচে কাপড় সহি আকিদা মানহাজের লোক শির্ক বেদাত মুক্ত না তাবিজ আছে না বালা আছে না মাজার পূজা আছে না ধরা আছে হ্যাঁ না মিলাদ আছে না আপনার আছে না সমিতাতের বেদাত বেদাত নেই যা কিছু করে অল্প স্বল্প সেটুকু করে পাঁচাপ্ত ফরজ নামাজটা পড়ে ঠিক করে সন্ন্যতো পড়ে না সন্ন্যাত ছেড়ে দিলে অত বল কাবিরা এছাড়াও কাবিরা গুনহা টাখনা নিচে কাপড় ওইটাও আছে কাবিরা গুনহা করে আরও হয়তো ঘুষ খায় হয়তো আপনার আরও কিছু হারাম কাজ করে কিন্তু সেই ব্যক্তি মুসলিম সেই আকিদার মুসলিম সেই আকিদার মুসলিম ফাসেক এক পাল্লাই রাখেন আর এক পাল্লাতে রাখেন বেদাতি বেদাতি নামাজ পড়ে কিন্তু সে তাহত গুজার দাস্তের নামাজ পড়ে তাদের মন গণ নামাজ পড়ে আর কত যে পরহেজগারি আর কত যে রোজা রাখে আর কত জীবন্দি করে আর কত যে জিজ্ঞেয় করে কিন্তু বেদাতি কোনটা আল্লাহর কাছে প্রিয় সে অল্প আমল অল্পের কারণ যেটুকু করছে সে খাঁটি কোনো ভেজাল নেই আর তার আমল সবগুলি ভেজাল মুক্ত বিশুদ্ধ আমল যেটুকু করছে সেটুকু কবল হয়েছে আর এই বেদাত করার কারণে আমলগুলি তো সব রেজেক্ট হয়ে যাচ্ছে মানে আমেলে আমলেন লেসা আলি আমর নাসলিম হাদির যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা নবী আদর্শ নাই সেটা হ্রদ হয়ে যাবে রেজেক্ট হয়ে যাবে সুতরাং আমল কবল হয়েছে বর্বত হয়ে যাচ্ছে ঠিক ওই রকমই যেমন এক মহিলার কথা আল্লাহ সুরা না হলে বর্ণনা করেছেন যে সারাদিন ধরে সে চরখাতে সুতা কাটতো তাঁ তাঁতিরা করে চরখাতে সুতা কাটা দেখেছেন পরিদীপ চরখাতে সুতা কাটে আর তারপর সুতাটাকে সুন্দর করলো আর করার পরে যখন এই রকম সুন্দর করে ইলো একটা ভাজে আসলো তখন মাঝামাঝি থেকে দিল গোলাকার হয়েছে তার মাঝামাঝি থেকে কেটে ফেললো মাঝামাঝি থেকে কেটে ফেললো সন্ধ্যাবেলা তাহলে কী হল সারাদিনের মেহনত বরবাদ হয়ে গেল বেকার হয়ে গেল কি করলো চরখায় সুতা তার মানে আল্লাহ বলতে চাইছেন যেটুকু করবে ফাউন্ডেশন যেন মজবুত হয় তহিদ সুন্না ভিত্তিক হয় আমলটা যেন বিশুদ্ধ হয় দলিল ভিত্তি হয় অল্প আমল হইলেও ফাউন্ডেশন ঠিক আছে আর এক একতলাও বাড়ি যদি হয় কিন্তু মজবুত ফাউন্ডেশন একশো বছর থাকে। কিন্তু দশটা লাট্টা আর উঠিয়ে দিয়েছেন ভেঙে পড়ে না করে তাহলে আল্লাহকে মাফ করে দেবে এখন সাহেব সন্ন্যাতিন ই ফাঁকা আর কোন সন্নতের অনসারী কোনো বেদাতির সাথে কোন রকমের নমনীয়তা দুর্বলতা দেখাবে না ইলান যদি দেখাই তাহলে জানতে হবে তার মধ্যে মোনাফিকি আছে দুনিয়ার স্বার্থ জড়িত আছে কেন খাতির কেন খাতির আমাদের সেই আকিদার ভাইরা নিজের গ্রামে মাহফিল করেছে একটা বেদাতি বক্তা দিয়ে আসছে যার মানে হাজির স্পষ্ট নাই বক্তা বক্তা নিয়ে আসছে কেন নিয়ে আসছে বিভিন্ন স্বার্থ জড়িত আছে বিভিন্ন স্বার্থ জড়িত আছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ভিতর থেকে স্বার্থ জড়িত আছে আল্লাহ হেফাজত করুক হয় অজ্ঞতা আছে জেহালত আছে আর নাহলে দুনিয়ার স্বার্থ জড়িত আছে জানার পরও যদি করে তাহলে সে জাহিল না কিন্তু সে মোনাফিক দুনিয়ার গরজে তার গরজ আসলে ইসলামের প্রচার নয় করন সন্নাথ তহিদ সন্নাথের প্রচার নয় বরং তার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার খাতির রাখা যে এসব লোকের সাথে খাতির রাখলে এসব বড়ো বড়ো যে হুজুররা আছে বেদাতি হুজুর এদের সাথে খাতির রাখলে আমার বেশ কিছু টার্গেট আছে সেগুলি পুরা হবে না টার্গেট থাকে মানুষের টার্গেট থাকতে পারে রাজনৈতিক তাই বলছেন যে কোন অনুসারী ব্যক্তি যদি কোনো বেদাতির সাথে নমনীয় হয় অথবা তার সাথে যদি এই রকমের দুর্বলতা দেখায় তাহলে ইল্লা নেফা সেটা মোনাফিকির কারণে নেফাকের কারণে ইমামাল কা ইরাম সরুল করেছেন আর এমান আবের বর্ণনা করেছেন জি আর তারপরে সর্বশেষ কথাটি তিনি বলছেন ইমামি বলছেন অমান আর সাহেব বেদা যেই ব্যক্তি বেদাতি থেকে মুখ ফিরিয়ে নিল বেদাতি থেকে বেদাতিকে দেখার পরে মুখ ফিরিয়ে নিলেন মালা আল্লাহ হকাল বহ ইমান তার অন্তরকে আল্লাহ ইমান দিয়ে ভরপুর করে দিবেন জনগণ বেদাতী হলে তার থেকে মুখ ফিরাবেন না ফিল যারা আমাদের আলোচনা শুনে হেদায়ত ভালো আচরণ না করবো তো কি করে আকৃষ্ট হবে ঠিক না কিন্তু কোন বেদাতি মুখ ফেরাবেন যে বেদাতি আপনাকে বেদাত শিখাইতে আসছে আপনার কথার কোন মূল্য রাখে না কোন অল্য তার কাছে অর্থাৎ বেদাতি মোল্লা আবার বলছে সেই কথাটি যেই ব্যক্তি বেদাতির থেকে মুখ ফিরিয়ে নেবে মালা আল্লাহ কাল ইমান আল্লাহ তার অন্তরকে ইমান থেকে ভরে দেবেন আর একটি কথা এখানে বলে নাও ভালো হবে যে যেখানে বেদাতিরা বসবাস করে আর সেখানে কোরআন সোনার রাও সেই আকিদার লোককে বসবাস করে তার দুটো অবস্থা আছে ওটাও আপনাকে কিন্তু স্টাডি করতে হবে একটা অবস্থা হচ্ছে যে সেখানে বেদাতিরা সংখ্যালঘু আর কোরআ সোনার অনসারীরা শক্তিশালী তাহলে এই আচরণ করবেন শক্ত আচরণ করে যাতে করে কণ্ঠাসা করলে সোজা হয় কোন্ঠাসা করলে কি হবে সোজা হয় ভালো করে বুঝতে পারছেন না কিন্তু এর বিপরীতে যদি হয় যে যেখানে মাত্র দশজন সেই আকিদার লোক আর কয়েকশো লোক বসবাস করে সেখানে সব বেদাতি সেখানে যদি এই আচরণ করেন বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিলেন বেদাতি তো বাস করতে দেবে না ওখান থেকে উৎখাত করে বাড়ি ঘর জ্বালিয়ে দিতে পারে ঠিক না করছে না করছে না কখন মসজিদ জ্বালিয়ে দিয়েছে কখন বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কখনো দোকান পাট জ্বালিয়ে দিচ্ছে ভাঙচুর করছে করছে না করছে না তাহলে হেকমত জরুরি তো এ ইমাম ফোজাই বলেছেন একটি কথা সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ না করে ঢাল আপনি যেখানে সেখানে ফিট করে দিবেন আরে আমি তো পড়েছি কে যে বেদাতি দেখলে মুখ ফিরিয়ে নিতে হবে যেখানে বেদাতি সেখানে মুখ ফিরিয়ে নিছেন আপনার দাদা বেদাতি তাকে দেখে মুখ ফিরিয়ে নিছেন নানা বেদাতি ওখানে মুখ ফিরিয়ে মামারা বেদাতি খালা বেদাতি ওকে দেখো ওদেরকে দেখো মুখ ফিরিয়ে নিচ্ছেন তো হেদায়ত করবেন কাকে জনগণ থেকে মুখ ফিরাবেন না এক দুই নম্বর কথা বেদাতি মোল্লা থেকে মুখ ফিরাবেন কখন যখন দেখবে মুখ ফিরালে বক্তা। আর যদি মুখ ফিরাই তো এমন একটা ওয়াস দেবে না একবারে আগুন জ্বলিয়ে ছাড়বে যে যে তোমাদের গ্রামে আছে এ বেআ বেশে চাবি একে তাড়াও এখান থেকে এর বাড়িঘর ভাঙচুর করো আর ওইখানে করে মুখ ফিরাবেন নাকি এটাও জরুরি এমাম ফজাল যেই সময় এই কথাগুলি বলেছেন তখন বেদাতিরা ছিল কমজোর আব্বাসীয় খেলাফত আমল ছিল বেদাতিরা ছিল দুর্বল আর সন্নতিরা ছিল শক্তিশালী ওই রকম প্রেক্ষাপটিত হবে যদি ওই রকম থাকে তো অবশ্যই আহাদিস গ্রাম আর বেদাতি দুজন একজন বেদাতি আর তাদেরকে সম্মান করছেন আর তাদের বক্তাকে একজন দেখা সাক্ষাৎ করছেন না কিন্তু পাঁচজন মানুষ বাস করেন ওই গ্রামে আপনারা আর সেখানে করে আপনি বলছেন না খারাপ আচরণ করবো না মোটেই না এটা করা যাবে না ক্ষতি করবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ইসলাম আমি মাঝে মাঝে বলি যে আমাদের আচরণটা হবে চিকিৎসকের মতো একজন ডাক্তার যে শরীরের চিকিৎসা করে সে যদি এই ভালো আচরণগুলি করতে পারে কার সাথে কি আচরণ করতে হবে আপনাকে বুঝতে হবে না আপনাকে বুঝতে হবে না যেই রোগী চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার কাছে এসেছে ও বুঝতে পারছে যে চিকিৎসা নেওয়ার জন্য এসছে সে যতই সিরিয়াস অবস্থায় থাকে তাকে যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং তাকে ভালো করার চেষ্টা করে ভালো ডাক্তার তাই না আপনাকে ওইরকম আপনি একজন ইসলামের চিকিৎসক তাই একজন সহি আকিদার মানুষ একজন চিকিৎসক যে কোনো স্তরে হন না কেন সুতরাং আপনাকে দেখতে হবে যে এর চিকিৎসাটা কেমন ভাবে নরম চিকিৎসা দেব না গরম চিকিৎসা দেব যদি দেখেন যে এখানে বেদাতি মাত্র এক দুজন আছে একটু গরম চিকিৎসা দেব বোঝা গেছে আর যদি দেখেন যে বেদাতী হচ্ছে নব্বই জন বা জন আর পাঁচজন হচ্ছে আমরা সহি আকিদার তখন গরম চিকিৎসা দেওয়া যাবে না নরম চিকিৎসা দিতে হবে নরম চিকিৎসা দিতে হবে অত্যন্ত জরুরি এই বিষয়টি কারণ উদ্দেশ্য কি উদ্দেশ্য মারামারি করা নয় উদ্দেশ্য ফেতনা ফসাদ সৃষ্টি করেন উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা সংশোধন কিসে হবে সংশোধন কিসে হবে ছোট বাচ্চাকে আপনি মার দিয়েও ঠিক করবেন বদমাইশি করলে ঠিক কিনা কিন্তু আপনার আঠারো বছর বাচ্চার উপর যদি হাত তোলেন মারতে যান তো মায়ের খেতে হইতে পারে কিনা মায়ের খেতে হতো আমরা তো এটা করবো না কিন্তু বেকু যদি বাপ হয় তো এই কাজ করতে যাবে ঠিক না। এইরকম কাজ করবেন না তারপরে বলছেন যে বেতাতিকে ধমক দেবেন কিন্তু বেদাতি এলাকায় গিয়ে মাজারের কাছে বেদাতিকে ধমক দেবেন ভাই যে আসতে পারবেন না তো বলছেন যে যেই ব্যক্তি বেদাতিকে ধমক দেবে আমাজিল আকবার। যেদিন মহা উদ্বেগের দিবস হবে ফাজা দিন মানুষ ঘাবড়িয়ে থাকবে মানুষ নিজেকে নিয়ে প্রেশান থাকবে হ্যাঁ সেই মহাদিবস মহাদিবস হচ্ছে ক্যামত এই ক্যামতের দিনে আল্লাহ তাকে নিরাপদ করবেন কেন যে এক বেদাতে গেছে ধমকিয়েছিল চমকিয়েছিল राफाला के जाननाते मर्जदा उ এই কথাগুলি সম্পর্কে বলছেন যে এমাম ফোজারমিন এজ বলেছেন কিনা ভাষ্যকার বলছেন যে আমি জানতে পারিনি মানে পাইনি এটার এটা সূত্র পাইনি যে এমাম ফোজারমিন এজ কোথায় বলেছেন এর কোনো হাওয়ালা পাওয়া যাচ্ছে না তবে নবী সালাম থেকে এরকম কথা এমামিন আসাকের বর্ণনা করেছেন আর খ্যাতি বাগদাদি তারিখে বাগদাদে বর্ণনা করেছেন আবু নামি হিলিয়াতুল আউলিয়াত বর্ণনা করেছেন কিন্তু নবী সালামের হাদিস বলে প্রমাণিত নয় তার এই কথাগুলি অথেন্টিক নয় জয়ীফ জি গরম কথা অনেক সময় জয়ীফ হয় কখনো তুমি বেদাতিকে ভালোবাসবে না বেদাতিকে অন্তর থেকে ঘেরা করতে হবে আপনি যদি একাও থাকেন বেদাতিদের মাঝে শত শত বেদাতির মাঝে অন্তর থেকে ঘৃণা করা যাবে না যাবে না ঘিণা অবশ্য থাকতে হবে এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর অন্তর ঘৃণা অবশ্যই থাকতে হবে এখানে আজকের আলোচনা শেষ করছি আর এর মাধ্যমে আমাদের এই মূল্যবান কিতাব بیردرس کے شیش کرچی اللہ رب اللہ علمی جینکامل قبول کرین انہا اللہ جن معف کرین رب الم ہماری جان دان کرفک دان کریں شیر بےدار تک ہم کے ستر سابدان بےچے تھا تفک دان کر کے شیر بےدار مکت کر جن اللہ ہمارے کارے جین برکت دان کرنا خاتا جن معف کریں وسل اللہ وسلم محمد و اللہ علیہ وصحب